মেহরবান তোমার নিকট সেই আচ্ছন্নকারী কঠিন বিপদের বার্তা পৌঁছিয়াছে কি সেই দিন কতক মুখমণ্ডল ভিতর সন্ত্রস্ত হইবে কঠোর শ্রমে নিরত হইবে ক্লান্ত শ্রান্ত কাতর হইবে তীব্র শিখায় ভূষ্মীভূত হইবে ফুটন্ত ঝর্নার পানি তাহাদের পান করিতে দেওয়া হইবে কাঁটা যুক্ত শুষ্ক ঘাস ছাড়া অন্য কোন খাদ্য তাহাদের জন্য থাকিবে না যাহা না পরিপুষ্ট বানাইবে না ক্ষুধা নিবৃত করিবে কতিপয় চেহারা সেই দিন আলোকভাসিত হইবে তারা নিজেদের চেষ্টা সাধনার জন্য সন্তুষ্ট চিত্ত হইবে মর্যাদা সম্পূর্ণ জান্নাতে অবস্থান করিবে কোনো বাজে কথা সেখানে শুনিবে না সেখানে ঝর্ণা ধারা প্রবাহবান থাকিবে সেখানে সমুন্নত আসন সমূহ থাকিবে পানপাত্র সমূহ সুসজ্জিত হইবে গির্দা বালিশ সমূহ সারিবদ্ধ থাকিবে এবং সুদৃশ্য মখমলের বিছানা পাতারও থাকিবে এই লোকেরা যে মানিতেছে না ইহারা কি উষ্ঠস দেখিতে কেমন করিয়া ওহাদের সৃষ্টি করা হইয়াছে আকাশমন্ডল দেখে না কিভাবে উহাকে সূর্যে স্থাপন করা হইয়াছে ও ইউ पर्वतमाल शक्त कर दूपृ देखे से जहां हे नबी तुम उपदेश दीते थो क्यों तुम्हेंदेशा मात्र يُسَيْطِرُ إِلَّا مَن تَوَلَّى وَكَفَرَ فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ তুমি ইহাদের উপর বল প্রয়োগ অবশ্য যে ব্যক্তি লইবে এবং অস্বীকার করিবে আল্লাহ তাহাকে কঠোর শাস্তি দিবেন إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ তাহাদিগকে তো আমাদের নিকট প্রত্যাবর্তন করিতে হইবে অতপর তাহাদের হিসাব গ্রহণ আমাদেরই দায়িত্ব